প্রিয় দর্শক শ্রোতা বাইব আমরা ইসলামী আকিদার আরেকটি পর্বে অবস্থান করছি नबीर सम्मान सृष्टि जगत मध्य सब चाहते बसिओं इबादत कखो होते आल्ला छाड़ा जो अन्न कारत्या আমাদের প্রমাণিত করতে হবে যে যতই আপনার ইলাহ থাকুক না কেন দুনিয়াতে আল্লাহ ছাড়া যাদের পূজা দেওয়া হোক না কেন সবগুলো কিন্তু সেগুলো কখনো সঠিক হতে পারে না কারণ আল্লাহর সৃষ্টি যতই উপরের হোক না কেন যতই তার মর্যাদা বাড়ুক না কেন সে কখনো এই উপযুক্ত হতে পারে না এটার কারণ কি কারণ তার মধ্যে সত্যিকার ইলাহের যে বৈশিষ্ট্য মানে রুগুবিহিত যে বৈশিষ্ট্য এবং উলুহিয়তের যে বৈশিষ্ট্য সেগুলো পাওয়া অসম্ভব কারণ রুগুবিহের চেতনা আসছে এই কারণে তখন সেই উলুহিয়তের বৈশিষ্ট্য বা উলুহিয়তের অধিকার তার মধ্যে সৃষ্টি হয় না এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার আমি একরাম এবং ফেরস্তা হ্যাঁ এবং অলি নাকার সবাই কিন্তু সমান যদি যায় ফেরস্তা ফেরেস্তে যায় তাইলে কোনো মূর্তি হুম চায় সেটা গাছের হোক অথবা পাথরের হোক অথবা অন্যান্য জল পদার্থ হোক তারা কি আপাতত পাওয়ার উপযুক্ত হবে কোশ্চিন কালো হতে পারে না সেটা অবশ্যই বাতিল হবে কারণ তাদের মধ্যে রূপ কোনো কোন বৈশিষ্ট্য নেই সুতরাং তারা এ বাদতের উপযুক্ত হতে পারে না এবং যারা আল্লাহ ছাড়া যত কিছু আল্লাহর সৃষ্টি আছে সবকিছু কিন্তু আল্লাহর গোলাম আল্লা বাদত করতে বাধ্য আকাশে জমিনের মধ্যে যারা আছে তাদের মর্যাদা যতই বাড়ুক না কেন তাদের শক্তি যতই হোক না কেন তারা সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি এবং তারা পরিচালিত কখনো লাভ ক্ষত্রে মালিক হতে পারে না সুতরাং তারা অন্যের কি লাভ ক্ষত্রে মালিক হবে আল্লাহুলের তিরানব্বই নম্বর আব্দা আল্লাহ বলেন যারা আছেন হবে সুতরাং শরিদের মধ্যে এবং কোন আপনার বিচার ক্ষেত্রে কখনো এটা প্রমাণিত হওয়া যায় না যে দুনিয়াতে আল্লাহর কোনো শরীফ থাকতে পারে কারণ যখন কিছু আল্লাহর গোলামী করতে বাধ্য তখন এই গোলামরা কখনো আল্লাহ শরিক হতে পারে না এই কারণে মুর্শিকরা কে দিবসে যখন সত্য তাদের সামনে পরিস্ফুট হবে তখন তারা এটাই বলতে থাকবে তাল্লাহ আয়তের মধ্যে আল্লাহ বলেন তাদের কথা উল্লেখ করে যে তারা বলবে আল্লাহর কসম যে আমরা তো সুস্পষ্ট ভ্রষ্ট মধ্যে ছিলাম যখন আমরা আপনাদেরকে রব্বুল আলমীরের সাথে আমরা সামঞ্জস্য করতেছিলাম তাইলে সেই দিন তাদের এই অপকর্মের আপনার ব্যাপারটা তাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে আরেকটি ব্যাপার সেটা হচ্ছে নবীদের মর্যাদা অনিশ্চকার্য হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই যে নবী এবং রসুলগণ হচ্ছেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং মানুষের নেতৃত্ব স্থান নেতৃত্ব নেত্রী স্থানীয় তারা হ্যাঁ সুতরাং মানুষের কেউ কখনো নবীদের চাইতে এবং রসুলগণের চাইতে উৎকৃষ্ট হতে পারে না আল্লাহর শানু তাদেরকে চয়ন করেছেন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আনার জন্য আয়ত আল্লাহ বলেন আল্লাহ ইন যে আল্লাহ চয়ন করেছেন থেকে কিছু এবং মধ্য থেকে কিছু আল্লাহ জানেন এবং দেখেন সুতরাং এই যে চয়ন করা যে আল্লাহ নিজের চালত বহন করার জন্য মানুষের দিকে যে চয়ন করেছেন যাদেরকে তাদের মর্যাদা অবশ্যই মানুষের মধ্যে সব বেশি তবে এত সত্ত্বেও তারা কখনো বৈশিষ্ট্যের মালিক নেই এবং আল্লাহ ছাড়া যত বাতিল মবত আছে তাদের এ বাদতকে প্রত্যাখ্যান করার জন্য সুতরাং আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে নবীদের এ বাদত আপনার বাতিল নবীদের এ বাদত করা আপনার কখনো যাবে না क्ति सूतरा जे व्यक्ति को नबी के डाक अथवा विपदे पड़े कोबी से फरियाद कर अथवा तरस शत्रना करें अथवा तर डे आल्ला सुपारिश कर तरह जो कोच मानत कर तरह जो जबई कर दबी करा गायब जानले अवश्य आल्लर पशाशी शरिक बनिया नहीं है आल्ला छाड़ा रब बन एवं ये बड़ सर हाकितिक आसल मूल तथ्य हम्म जेई आपनर আশি নম্বর আয়াত আল্লাহ বলেন কিভাবে সে আদেশ করতে পারে তোমাদেরকে কুফরির যখন তোমরা মুসলমান হয়ে গেছো সুতরাং কোন নবীর পক্ষে অসম্ভব যে সে তার অনুসারীদেরকে কখনো যে তারে এ দিকে ডাকবে नबीर पुजा जान रक्षा करें से आल्ला प्रार्थना करबी पूजा पा जाए অনেকে নবীকে সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে তাদের পূজা দিতে আগ্রহী হয়ে ওঠে আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝদান করেন সেটি আমরা কামনা করব ওসলাল আহমদাহি